وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لا ولا لَهُ وَلَا ذِٰلَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا حَدَّ له ولا ওলা শিব হালহু ওলা শালু ওলা হালহু ওলা মুদনা সাহিব না ও তোবি না দাম আবু ওর তুলু Allazhi yarslallahu ila khaffati lilnaasi bashiran wanazira Wa dha'iyan ila allahi bi iznihi wa sirajan munira Sallallahu ta'ala alaihi wa وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تسدأ كما يسدأ الحديد إذا أصابه الماء إلي يا رسول الله وما جلاؤها قال كسرد ذكر الموت وتلاوة القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيات في صدر النهار كذيت حوايجو آمنت بالله صدق الله أبو مولانا العظيم وصدق رسوله النبي الكريم শাহদিনা মোহাম্মদ আলি স্যদিন কমাস তালা স্যদিনা ইব রহীম আলি সৈনা ইবর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 মর দেমুজাহিদ নজর দে র উপ উপায় ফদ মস্তি কেদার সূফী কিশোরি অত ফি আহওয়াল ফোকি কিশোরীত মে ফদ মস্তি গোফতার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য গুডি শুক্রের গুষ্ঠী যিনি আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের একটি আয়াতের শেষাংশ এবং বাইহাকি শরীফের একটি আদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহান কালা ইল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্নাকান্তালা আলিমুল হাকিম গত সপ্তাহে যারা ছিলেন যেনারা ছিলেন তিনা অবশ্য বলতে পারবেন গত সপ্তাহে যে আয়াত আমি খোদবায় পড়েছি আজকেও ঠিক সে আয়াতটি আমি পড়েছি এ আয়াতে আল্লাহ রব্বুল আলম নিঃস্বাদ করেন আমি জিন এবং ইনসানকে আমার এবাদতুর জন্যই সৃষ্টি করেছি এবাদত কত প্রকার দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আরবাইন নামক কিতাবে লিখেছেন অ্যাবাদত দশ প্রকার এই দশ প্রকারের মধ্যে প্রধানতম যে আবাদত সেটা হচ্ছে নামাজ গত সপ্তাহে আমি নামাজের তাৎপর্য এবং গুরুত্ব ফজিলত নিয়েই আপনাদের সম্মুখে কিছু আলোচনা করেছিলাম দ্বিতীয় নাম্বার আবাদত রোজা রোজার ব্যাপারে নবী বলেছেন আসিয়াম জুন মালাম ইয়াক রোজা হচ্ছে ডাল স্বরূপ ডাল যেমনি ভাবে আমাদের দেশে দাঙ্গা পুলিশেরা যে ডাল থাকে ডাল যেমনিভাবে দুশ্মনের হামলা থেকে প্রতিহত করার হামলাকে প্রতিহত করার একটি মাধ্যম ঠিক তেমনিভাবে রোজা নবস শয়তানের হামলা থেকে বাঁচার জন্য একটি মাধ্যম এই জন্য নবী বলেছেন আসিয়াম ও জুন্না যে ব্যক্তি রোজা যত বেশি রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবশ এবং শয়তান আমাদের দুটি শত্রু আছে এক শত্রুকে বলা হয় নবস আরেক শত্রুকে বলা হয় শয়তান নফ্স থাকে আমাদের দেহের ভিতরে এটা বিতর্কত শত্রু আর শয়তান হচ্ছে বহিরাগত শত্রু দুই দুইটি শত্রুই সম্মিলিতভাবে আমাদেরকে পথারা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে নবস আর শয়তান যদি এবং শয়তান উভয় আমাদের শত্রু এই যে শয়তান ই সে কেন শয়তান হয়েছে কোন কারণে শয়তান শয়তান হয়েছে নকশের কারণে কারণ শয়তানের ভিতরে নকশটি আছে। শয়তানের কে তার নকশই গোমরা করেছিল আউ আলুমান তাকাববারাই ব্লিস এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিলেন ইবলিস আল্লাহ রব্দুল আলমিন সেদা করার জন্য আদেশ করেছেন সেই যুক্তি দ্বারা করিয়েছেন আউ আলুমান কস আই এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর আদেশ শুনে যুক্তি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দাঁড়া করিয়েছেন ইবল তো ভাইও নবসা এবং শয়তান দুটি আমাদেরকে আক্রমণ করার জন্য এরা আমার আমাদের শত্রু বড় শত্রু নবসা শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ রব্দুল আলমিন রমজানের রোজা আমাদের উপর খরচ করেছেন যাই হোক রমজানে সেটার আলোচনা গিয়েছে এই জন্য আর বিস্তারিত বলার সময় নেই তৃতীয় নাম্বার অবাদত হজ এটাও গুরুত্বপূর্ণ একটি আবাদত তিন নাম্বার আবাদত এবাদত গুলোর ধারাবাহিকতা স্মরণ রাখবেন প্রথম আবাদত বলেছি নামাজ দ্বিতীয় নাম্বার আবাদত বলেছি রোজা তৃতীয় নাম্বার আবাদত হচ্ছে হজ হজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আবাদত সারা জীবনে বন্দার উপর দমেট্য ব্যক্তিদের উপর একবার হজফরক হয় সারা জীবনে একবার মাত্র হজের ব্যাপারে নবী বলেছেন কলা রসুল্লাহিসাল্লাম আল্লাহর যাকে আল্লাহ রবুল হজ্জে মাবরুর নসিব করে তার প্রতিদান জান্নার ছাড়া আর কিছুই নয় যার হজ্জে মাবরুর নসীব হয়েছে ভাগ্যে ঝুটেছে সে অবশ্যই জান্নাতে যাবে হাজি সাহেব এবং যারা উমরা করে উভয়জন আল্লাহর বন্ধু আল্লাহর কি হাজি সাহেব এবং যারা উমদাকর উভয়জন আল্লাহর বন্ধু এরা যে কোনো দোয়া করে না কেন আল্লাহ রব্দুল আলমিন তা কবুল করে নেন তারা যদি আল্লাহর দরবারে গুণামাতে দোয়া করে আল্লাহ রব্দুল আলমী ওদেরকে ক্ষমা করে দেন অন্য এক হাতিস আছে নবী বলেছেন তা বাইনাল বলেছেন আমার উম্মারা হজ করো এবং উমরাও করো এমন নয় যে তুমি শুধু হজ করেছ ওমরা করো নাই অথবা ওমরা করেছ সামর্থ্য ছিল হজ করো নাই এমন যেন না হয় তোমার যদি সামর্থ্য থাকে হজও করো এবং উমরাও করো কি লাভ পাইন না হুমা এন পিয়ানিল হজ এবং ওমরা দারিদ্রতা দূর করে কি দূর করে দারিদ্রতা আমরা অনেকে মনে করি হজ করলে আমার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা এটা সঞ্চিত টাকা থেকে ব্যয় হয় টাকা কমে যায় আমার আর আপনার ধারণা ভুল নবী বলেছেন পাইন না হুমা এন পিয়ানিল হয় যেমন ওমরা দারিদ্রতা বিমোচন করে দারিদ্রতা দূর করে কামা কি রুখাল হাদি দাহাবিজা হাফর ছিলেন তো আপনার হাফর বলছে কামারের দোকানে হাফর একটি রসি টাম দিলে দেখেন না বড় প্লাস্টিক দিয়ে একটা ফুলে এটাকে হাফর বলা হয় কি রুখবাসাল হাদি দাহা বল ফিজ্জা কামারের দোকানে যেমনি ভাবে দাও অথবা বিভিন্ন ধরনের লোহার কোনো যন্ত্র নেওয়ার পরে আগুনে দেওয়ার পরে ফিটাইলে জং জোরে যায় জং দুরীভূত হয়ে যায় ঠিক তেমনিভাবে হজ এবং ওমরার মাধ্যমে অভাব মানুষের দুরীভূত হয়ে যায় অভাব থাকে না অন্য এক হাদিসে কলা রসুল্লাহ সে আমার উন্মতরা যখন কোনো হাদিস সাহেবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে অনেক হাজি সাহেব এবার হস করে দেখবেন আমাদের দেশে ফিরবে তখন আমাদের কি কাজ নবী বলেছেন ইজা আকিত হাজ যখন কোনো হাজির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে ফাসাল্লিম আলাই সর্বোত্তম তোমাদের কাজ হবে তোমরা তাদেরকে সালাম দিবে কি দিবে সালাম দিবে অসফেস হু এবং মোসাফা করবে দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার অমর আই কবলা খুলা বাইতে হু তাদেরকে বলবে যে ভাই আপনি ঘরে যাওয়ার আগে আমার জন্য একটু দোয়া করেন কারণ হাদি সাহেব হজ করার কারণে তার সমস্ত গুণা মাফ হয়ে গিয়েছে সে নিষবাব শিশুর ন্যায় দেশে ফিরেছে এই জন্য তার যেহেতু কোনো গুণা নেই আল্লাহর দরবারে যাই দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে দিবে এই জন্য হাদি সাহেব যে যখন দেখবেন সালাম দিবেন মোসাফা করবেন আর বলুন ভাই আমার জন্য তোমার ঘরে প্রত্যাবর্তন করার আগে আমার জন্য একটু কি করো দোয়া কর তিন নাম্বার আবাদত হচ্ছে চতুর্থ নাম্বার আবাদত জাকাত জাকাত নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি রমজানের মাসে আর জাকাত কন্তরাতুল ইসলাম কন্তরা মানে ফুল শাকো আল্লাহ পর্যন্ত পোসার মাধ্যম হচ্ছে কি জাকাত জাকাত আল্লাহ পর্যন্ত পোসার একটি ফুল একটি মাধ্যম এই জন্য যাদের উপর জাকাত ফর আমরা যেন সঠিকভাবে আমাদের জাকাত গুলো আমরা আদায় করি চার নাম্বার আবাদত গেল পাঁচ নাম্বার আবাদত তেলাওয়াতুল কোরআন করিম কোরআনে কারিম তেলাওয়াত করা এটা পাঁচ নাম্বার আবাদত কোরআনে কারিম কিভাবে আমরা তেলাওয়াত করব। যারা জানি ওদের জন্য কিছু আদব আছে আপনি মন গড়া একটা কোরআন নিয়ে আপনি পড়া শুরু করলেন এভাবে পড়লে কোরআনের আদব রক্ষা হবে না কোরআন তেলাবাদের কিছু আদব নবীজি হাদিসের মধ্যে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন এক নাম্বার আদব গভীর শ্রদ্ধার সাথে অজু করিয়া ক্যাবলামুগী হয়ে পড়বেন কোরআন যখন তেলাবাদ করবেন পশ্চিম দিকে ফিরে বসবেন এটা হল এক নাম্বার আদব উত্তর দিক দক্ষিণ দিক বা পূর্ব দিকে ফিরে পড়ে পড়তে পারবেন তবে এটা আদবের খেলাফ আদব হচ্ছে পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরে কোরআনকারী তেলাওয়াত করবেন নাম্বার দুই তেলাওয়াত যখন করবেন আপনি মনে মনে এই ইচ্ছাটি রাখবেন যে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি তার কালাম তেলাওয়াত করতেছি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি আল্লাহ আমার এই তেলাওয়াত শুনছেন আল্লাহ যেন আমাকে বলছেন শোনাও তুম কাইসে পড়তে হোক আর বন্দা শোনাও তুম কেসে পড়তে হোক হে বন্দা তোমার তেলাওয়া যে তো আমি শুনতেছি সুতরাং কত বাবা আমাকে শোনাইতে পারো দেখি আমি দেখব এজন্য কোরআনে কারিম তেলাওয়াতের সময় এই বিষয়টি আমরা অত্যন্ত স্মরণ দেখার চেষ্টা করব ফড়ার সময় তাড়াতাড়ি করব না ধীরে ধীরে তাজবিদের সাথে মাখরাজ সহ কোরআনে কারিম আমরা তেলাওয়াত করার চেষ্টা করব চার নাম্বার তেলাওয়াত করার সময় ক্রন্দন করতে হবে ক্রন্দন যদি পারেন থেকে পানি ঝরাবেন তেলাওয়াতের সময় ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই এহিয়া উল উলুমে অদ্দিন সেখানে লিখেছেন সাহাবায়ক রাম যখন তেলাওয়াত করতেন ফাকাসির হুম্মান বাবায়ক রাম যখন তেলাওয়াত করতেন অনেক সাহাবায়ক রাম তেলাওয়াতের সময় কান্নাকাটি করতেন অকাসির উমিন হুম্মান সয়কা অনেক সাহাবাইক রাম তেলাওয়াতের সময় মাঝে মধ্যে চিৎকার করতেন অকাসির উম্মিন মান গসিয়া আলাই অনেক সাহাবে এমন ছিল যারা তেলওয়াদের সময় বেউশ হয়ে জমিনে পড়ে যেত অকাশি রুম্মিন মাতা ফি ঘষিয়া দিহি আর অনেক তাহাবি ওই যে তেলাওয়াদের সময় বেউশ হয়ে পড়েছে ওখানেই সেই মৃত্যুবরণ করেছে আর তার দানটুকু কি ফিরে আসে নাই কোরআনে কারিম এভাবে শ্রদ্ধা নিয়ে আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে আর শ্রবণকারী এই নিয়ে তো শুনবে যে আমার আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে আমাদের সামনে যখন একটি গান গান গাওয়া হয় বা একটা কবিতা পড়া হয় আমরা এটাকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনার চেষ্টা করি কিন্তু কোরআনে কারিম যখন তেলাওয়াত হয় আমাদের মধ্যে যেন অবহেলা পরিলক্ষিত হয় এর জন্য আমার ভাইরা শ্রবণকারী মনে মনে এই নিয়োগ করবে যে এটা অন্য কারো বই পড়া হচ্ছে না এটা আমার আর আপনার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকারীম পড়া হচ্ছে নিরবতা অবলম্বন করতে হবে চুপ থাকতে হবে কোরআন করিম তেলাওয়াতের সময় হট্টগোল করা এটা কাফরে স্বভাব আল্লাহ রপুল্লাহ আলম বলেন আমার বন দারা কোরআন যখন তেলাওয়াত করা হবে পাস্তামে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে তেলাবাদ শুনবে এবং চুপ থাকবে কারণ যদি মনোযোগ সহকারে তেলাওয়াতম যখন তেলাবাদ করা হয় ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত অবতীর্ণ হতে থাকে লাল্লা হামুন এটাই হচ্ছে প্রমাণ রহম করা হয় রহম দয়া কি করে বৃষ্টির মতো সেখানে অবতীর্ণ হতে থাকে এজন্য কোরআন কারিম যদি তেলাওয়াত আমার আপনার যদি সুযোগ থাকে আমরা হর্তগল করব না যদি পারি আমরা মন দুঃখা করবো অন্য এক হাদিসে আছে কল আর যে ব্যক্তি কোরআনকারী মেরে তেলাওয়াত আল্লাহ তাকে দ্বিগুণ তেলাওয়াত শুনলে সব কয়গুণ সবাই বলেন কয়গুণ দ্বিগুণ আমরা অনেকে তেলাওয়াত জানি না হয়তো বলবেন দুধুর তেলাওয়াত তো জানি না ঠিক আছে আপনি তেলাওয়াত জানেন না কিন্তু একটা মানুষ তেলাওয়াত করলে শুনতে তো এতে তো আমার আর আপনার কোনো সমস্যা না আর শুনলে কোনো গুণা না সবাব কি পরিমাণ স্বভাব দ্বিগুণ খাওয়াব আমাকে আপনাকে দান করা হবে জন্য তেলাওয়াত অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করবো যেহেতু এটা আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে কোনো গীতা পাঠ করা হচ্ছে না তেলাওয়াতের আরো অনেকগুলো লাভ আছে দিলের মরিচা দূর হয় অন্তরের মরিচা দূর হয় অন্তর মরিচা আছে মানুষ যখন গুণা করে হাদিসের মধ্যে আছে হুজুর ফাদ সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আমার আর আপনার অন্তর এটা আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার মানুষ যখন একটা গুণা করে ওই স্বচ্ছ পরিষ্কার আয়নার মধ্যে কালো একটি দাগ পড়ে যায় আরো একটি গুণা করে আরো একটি দাগ পড়ে যায় আরো একটি গুণা করে আরো একটি দাগ পড়ে যায় এভাবে দাগ পড়তে পড়তে তার ওই অন্তর যেটা আয়নার মতো স্বচ্ছ ছিল সেটা অমবিষ্য রাত্রের মতো অন্ধকার রূপ ধারণ করে কালো হয়ে যায় আল্লাহর মবি বলেছেন মরিচা দরে সাহাইকরাম প্রশ্ন করেছেন কি লসুল এল অমা জিলা হা ও আল্লাহ রসুল লোহা জং পড়লে তো কামারের দরবারে নিলে কামার হাতুড়ি দিয়ে পিটিয়ে জংকে পরিষ্কার করে মানুষের অন্তর যদি মরিচা ধরে সেটাকে পরিষ্কার করার মাধ্যম কি হবে আল্লাহর নবী বলেছেন আমার সাহাবিরা কলা মৃত্যুকে স্মরণ করো কলা রসুল্লাহ আলাই আমার সাহাবিরা ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে মৃত্যু মানুষের সকল আশাকে দুলের স্বাদ করে দেয় তাস্ত্রা তু জিক্রিল মাউ মৃত্যুকে অধিক পরিমানে স্মরণ কর এটা নয় যে একটি তাস হাতে নিয়ে মৃত্যু মৌত মৌত আমি মরে যাবো আমি মরে যাবো মৃত্যুর স্মরণ করার অর্থ এমন নয় আপনি যেখানে যাবেন সয়নে হাঁটতে চলতে ফিরতে আপনাকে মৃত্যুর কথা স্মরণ হবে যে আমি এই দুনিয়াতে থাকার জন্য আসি আমাকে একদিন এই দুনিয়ার থেকে চলে যেতে হবে যেহেতু প্রত্যেক জীবন্ত বস্তুর একদিন কি আছে মৃত্যু মারুম বলেন, তুমি কালে যেমে পড়ো পারে পড়ো পারে ফসে কে সুখুন আকবরে আজ কে আল্লাহ নোবি আপনি কদ কো না বুলো আহ নোভি আপনি হাকি কো না ভুলো তুম শে কালেজে পড়ো তুমি কালজে পড়ো তুম শে কালেজে পড়ো ফারকে তুমি ফারকে যাও কালজে পড়ো ফারকে যাও আমাদের দেশে মেলাতে সরকার দেখেন না তুমি সরকার তুমি আমেরিকায় থাকো ইন্ডিয়াতে থাকো বাংলাদেশে থাকো কোথায় থাকো এতগুলো আমার জানার দরকার নেই তুমি যেখানেই থাকো শখুন আকবরে আজে আমি আকবরের একটা কথা স্মরণ থাকবে আল্লাহ নবী আপনি হাকি কত গোনা বলো আল্লাহ আর তার নবীকে আর তোমার বাস্তবতাকে কখনো কি বলিও না যা আল্লাহ একজন আছে আমার নবি একজন আছে আল্লাহাক নিশ্চয় একটা কারণে একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে যেহেতু মানুষ যে জিনিসে সৃষ্টি করে সৃষ্টির পিছনে তার একটি রহস্য থাকে লুকিয়ে থাকে আল্লাহ রব্দুল আলমীর আমাদেরকে সৃষ্টি করেছেন রহস্য ছাড়া কোনো উদ্দেশ্যবিহীন আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ ফাকের একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য কি অমা কলাতুল্লাবের জন্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে অন্তর মরিচা লাগলে এই মরিচাকে দূর করার মাধ্যম দুইটি পরিষ্কার করার মাধ্যম দুইটি একটা হচ্ছে কাতরা তু জিক্রিল মাউ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা নাম্বার দুই অলা কোরআন কোরআন কারিম তেলাওয়াত করা কি তেলাওয়াত করা কোরআনকারিম যদি অধিক পরিমানে তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আলামিন আমার আর আপনার অন্তরের মরিচা দূর করে দিবে দ্বিতীয় নম্বর ফায়দা কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহর মহাব্বত বাড়ায় আপনার অন্তরে আল্লাহর মহাব্বত বাড়বে যেহেতু এই কোরআন আল্লাহর চিটি আল্লাহর কালাম সুতরাং আপনি যার চিঠি পড়েন তার সঙ্গে অবশ্যই আপনার কি ভালোবাসা আছে না হয় আপনি তার খত তার চিঠি আপনি পড়তেন না নাম্বার তিন কুরআন কারীমের প্রত্যেকটি অক্ষর তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 10টি নেক দান করবে কয়টা নেক হাদিসে তার প্রমাণ ক্বালা আন ابن মাসউদিন رضی আল্লাহু তাআলা আনকল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাহা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরাম taliহা তিনি বলেন আল্লা করে তার আমার দশটা নেক লেগা হয়ে যাবে নবী বলেন যে আমি বলি না আলি ইসলাম মিম এটা একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর মানে আলিফ মিম এতটুকু পড়ার সাথে সাথে তার আমুল লামায় হাদিস অনুযায়ী তিরিশটি নেক লেখা হয়ে যায় ভাই হোক কোরআনকারিম তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে দশ নেকি না বুঝে পড়লেও দশ নাকি পাবেন না বুঝে পড়লেও অনেকে বলে না বুঝি পড়লে কোনো লাভ নেই তার এই কথাটি ঠিক নয় তার এই কথাটি ঠিক নয় না বুঝে পড়লেও দশ নেই কি প্রতিহ করে যে এমন দাবি করে যে না বুঝি পড়লে কোনো নেক নেই সে বদিন অথবা জাহেল অথবা উভয়টিসে যেহেতু নবী বলেছেন মান করা কিতাবিলা যে ব্যক্তি পড়বে কিন্তু নবী কথা বলা নাই যে ব্যক্তি অর্থ বুঝে পড়বে এই কথা বলেছেন হ্যাঁ অর্থ আমাদেরকে বুঝতে হবে অর্থ বুঝার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে অর্থ বুঝতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু অর্থ না বুঝি পড়লেও তেলাওয়াটির দ্বারা কি পাওয়া যায় বলেন দশ ন্যাক পাওয়া যায় ফুলতুয়ার রসুলাল কলা ইত্তাকিল্লা ইতাকিল্লা আলাইকে বি তাকুয়াল্ল পাইন তাকুয়া পাইন নাহু রাসু কুল্লিল হজরত আবুজর রসিয়াল বর্ণিত তিনি বলেন একদা আমি আল্লাহ রসুলকে ফশ্ন করেছি ইয়া আওসনি আমাকে কিছু উপদেশ দিন আমাকে কিছু উপদেশ দিন নবী বলেছেন আলাইকে বি হে আবুজর তুমি তা অর্জন করো তা মানে ক্ষুদাবিতি তুমি ক্ষুদাবিতি অর্জন করো আল্লাহকে সর্বাবস্থায় ইতাকুল্ল হাই সুমা কুন যেখানে থাকো না যেন আল্লাহকে বয় করো তা অবলম্বন করো খোদাবিদি আমি বলেছি আরো সুলাল্লাহ আরো কিছু উপদেশ দিন আল্লাহর নবী বলেছেন আমার আবুজর তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো কি তেলাওয়াত করো কোরআনে কারিম তেলাওয়াত করো কারণ কোরআনকারিম তেলাওয়াতের কারণে দুনিয়াতে এই তেলাওয়াত আপনার জন্য আলো স্বরূপ হবে এবং সরক আলে আখেরাতে আপনার জন্য সেটা সঞ্চিত দমস্বরূপ হবে আমরা বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াজ করি ভাইও অত্যন্ত আফসুসের বিষয় আজকে আমরা কোরআনে কারিম তেলাওয়াজ জানি না অনেক ভাই আমাদের মধ্যে এখানে এমনও আছেন ছোটকালে তেলাওয়াজ করতে পারতেন কিছু কিছু বা পুরোটি পারতেন কিন্তু এখন আর পারেন না না পারার কারণ যেহেতু আপনার চর্চা নেই আপনি ওই যে ছোটকালের নুরানী মক্ত ফরকানিয়াতে পড়েছেন এরপরে আর কোরআন পড়ান না এই জন্য আস্তে আস্তে আপনি ভুলে গেছেন এমন লোক আছে না নাই অনেক আছে তাইও আপনাদের জন্য নবী একটি ধমক দিয়েছেন কোন উম্মত যদি পুরাণ কারিমের তেলাওয়াত জানত কিন্তু ফরকক্ষণে ভুলে গিয়েছে আল্লাহর নবী বলেছেন কেমত এমতাবস্থায় সে আসরের ময়দানে উঠবে যে তার চেহারার মধ্যে কোন মাংসই থাকবে না চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না এই জন্য লাহু আসাদু তাফতাল ইবিল্লাহা কুরাণ যদি চর্চা না করে এটা মানুষের থেকে দ্রুত পলায়ন করার চেষ্টা করে ওটকে যেমনি ভাবে রসির মাঝে বাঁধলে সেটা ভাগার চেষ্টা করে ঠিক কোরআনে কারেই মানুষের অন্তর থেকে এভাবে ভাগার চেষ্টা করে এই জন্য কোরআন শিখেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এই জন্য তেলাওয়াজ কিভাবে আবার ধরে রেখতে পারেন এ চেষ্টা করতে হবে না হয় হাসরো ময়দান উঠবে চেহারাতে মাংস থাকবে না সকলে আমাদেরকে দেখে চিনে ফেলবে আল্লাহর নবী বলেন মান নাহার কুজিয়া করা আমার কোন উন্মত যদি দিনের প্রথম ভাগে দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালবেলায় সুরায় তেলাওয়াত করে তার যাবতীয় প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন দিনের অগ্রভাগে প্রথম অংশে সুরায় ইয়াসিন তেলাওয়াত যদি করে আল্লাহ রব্বুল আলামিন তার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দিবেন পূরণ করে দিবেন আজকে আমাদের সকলের বেশি কমে প্রয়োজন আছে কি নাই সবাই বলেন না কেন সকলেরই প্রয়োজন আহারে রিজিকের তাও নয় কত প্রয়োজন কত কাজে আমরা দৌড়া দৌড় করছি নবী বলেছেন যদি সুরাইয়াসিন করতে পারো আল্লাহ গায়বী খাজানা থেকে তোমার যাবতীয় হাজাত কি করে দিবে আল্লাহর নবী আরো বলেন আমার কোন যদি একবার সুরাইয়াসিন তেলাওয়াত করে দশ খতম কোরআনের সার মোল্লামায় লেখা হবে কয় কদম দশ কদম জীবনে তো আমরা এক কতম দিয়েছি কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ আল্লাহ ভালো জানেন পাঁচ বছর দশ বছর এক কদম দিয়েছে কিনা আমরা কিন্তু সুরাইয়াসিন যদি পড়তে পারেন কয় কদম দশ কদম খাওয়াব আপনার আমল নামা লেখা হবে নবী আরো বলেন আমার কোন যদি সুরায়াসিন শরী শুদ্ধ ভাবে একবার মাত্র পড়ে তার সমস্ত গুণার অব্দুল আলামিন মাফ করে দিবে নবী আরো বলেন মৃত্যু যার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুকালে যদি রুগীর পাশে সুরাই আসিন করা হয় তখন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায় মৃত্যু যন্ত্রণা কি হয় লাঘব হয় কমে যায় জন্য আমরা সুরাই আসিন সকলে প্রত্যেকদিন ফজন নামাজের পরে ওই বিছানায় বসে আমরা তেলাওয়াত করার চেষ্টা করি যারা মুখস্থ পারি ওরা আমরা নামাজের পরে হাঁটি হাঁটি পড়তে পারি রাস্তায় কোনো সমস্যা নেই আল্লাহর নবী একটি আদিশে বলেছেন সুরায় ওয়াকে কোরআন শুরু করে একটি সুরা আছে সুরায় ও সুরায় ও সাতাশ নম্বর সাতাশ না সুরায় ও যদি পড়া হয় মান করা আবাদা নবী বলেছেন আমার কোন মত যদি মাগ্রিবের পরে রাত্রে সুরায় ওয়াকেয়া চালাওয়াত করে দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না দারিদ্রতা তাকে স্পর্শ করবে না সকলে তো আমরা অভাবে আছি আজকে ভাইও সুরায় ওয়াকেয়া সাহাবাইক্রাম ওদের মেয়েদেরকে ছেলেদেরকে সুরাই ওয়াকেয়া শিক্ষা দিতেন সুরাই ওয়াকেয়া যদি আপনি শিক্ষা দিতে পারেন বাচ্চাদেরকে তো এদের জন্য আর ব্যাংক বিলিশ করা লাগবে না যদি এই বিশ্বাস ওদের অন্তরে ঢুকে দিতে পারেন যে সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করলে আল্লাহ অভাব দূর করে দেয় কোন জায়গা সম্পদ না রেখে গেলেও এরা সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করে এদের প্রয়োজন গুলো কি করবে মিটে আল্লাহ কুমুর তাকাসুর একটা সুরা আছে কোরআন নাম শুনেছেন আল্লা কুমুর তাকাসুর হাত্তা তুমুল সুরায় আল্লাহ কুমুর তাকাসুর একবার যদি পড়া হয় একবার পড়তে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে কয় মিনিট একবার যদি সুরায় আলহাগুমুত কুমুর টাকা শুরু হয় এক আয়াত পড়লে যে সবাব তার আমল নাম আছে সবাব লেখা হয় এক মিনিটে এক হাজার আয়তের সব কত সহজ অল্প পুঁজিতে অনেক ব্যবসা পুঁজি কম ব্যবসা লাভ অনেক বেশি এক মিনিটে একবার সুরায় আল্লাহ কুমুর টাকা আছে কোনো কবরের পাশে গিয়ে যদি আপনি একবার আল্লাহ কুমুর টাকা শুরু হাজি আমদাদুল্লাহা হাজি মহাজির মুক্তি রহমতুল্লাহ বলেছেন বলো আল্লাহ এই কবরস্থানে যত মুদা আছে সকলের আমুল সবাবটুকু আপনি পুঁছিয়ে দেন নবী আজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি বলেছেন প্রত্যেকের প্রত্যেকটি মুদার আমুল এক হাজার আয়াতের সাবাব লেখা হবে কৃপণা করবেন না কবর পাশে গিয়ে সুরা এক্লাস পড়ে বলবেন আল্লাহ সকলের আমল্লামায়ের সবটুকু পুঁছিয়ে দাও সুরা এক্লাসের কথা আছে দশবার দশবার যদি সুরা একলাস সুরা এক্লাস জানান তো আপনারা না বলেন এটাকে সুরা বলা হয় কবর পাশে আরে দশ বার যদি পড়ে নবী বলেছেন একদম কদম কুয়ান তার আমা লেখা আমরা অনেকে কবর জেয়ারত জানি না এই জন্য বদলা ধরাই বিশ টাকা দেওয়া লাগে পঞ্চাশ টাকা দেওয়া লাগে সরণ রাখবেন কুকুরের পাইখানা যেমনি পাবেন হারাম কবর জেয়ারতের টাকা খাওয়াও হারাম দেওয়াও হারাম কথা বুঝছেন কিনা খাওয়াটাও হারাম দেওয়াটাও হারাম যদি কেউ বিনা পয়সা যে আরত না করে আমি তো সাপ্তাহে একবার আছি আমাকে নিয়ে যাবেন বিভিন্ন কবরস্থান আমি তো চিনি না ইনশাল্লাহ মুফতে দেয়ারত করে কোনো সমস্যা হবে না তো আমার ভাই হোক কবরের জেয়ারত কিভাবে করে আমরা সেটাও জানি না অনেকে এই জন্য করি না লোক নিয়ে আমরা বিভিন্ন ধরনে। এটা কি এত আমরির কি একবার সহজ কবর ফাঁসি গিয়ে সালাম দিবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন সব একবার একটু চুপ থাকবেন তারপরে আধা মিনিট চুপ থাকবেন তারপরে যা পারেন তা পড়বেন যা বলতে সুরে একলা পড়বেন দশবার আল্লাহ কোনো তাকা সুর পড়বেন কয়বার একবার বিভিন্ন দুরুদ পড়বেন যাদাল লহু আন্না মোহাম্মদ মা আলুহু যাদাল লহু আন্না মোহাম্মদ মা হু আলুহু আমার ওস্তাদের মুখ থেকে আমি শুনেছি কোন কবরের পাশে গিয়ে যদি যাদাল লহু আন্না মোহাম্মদ মা হু এই দুরুদটি পনেরো বার পড়া হয় পনেরো বছরের জন্য ওই কবর আদা বন্ধ হয়ে যায় আমরা জিয়ারতের দোয়ার তালাশ করি পাই না হাজার হাজার দোয়া বুরে বুরে দোয়া কোরআনের ভিতরে আছে হাদিসের ভিতরে আছে এর জন্য ভাইও কবর জেয়ারত আমরা করব সুরে এক্লাস করবো সুরে আল্লাহ কোন তাকা শুরু ইত্যাদি সুরা আমরা সেখানে কি পড়ার কি করবো চেষ্টা করব চুপ থাকার জন্য কেন বলেছি আসসালাম আলাইকুম ইয়া আলাল কবুর এতটুকু বলে চুপ থাকবেন তারপরে একটু চুপ থাকবেন তারপরে তেলাওয়াত করবেন আল্লাহ জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ আল্লাহ কিভাবে ঘটনা লিখেছেন মা ছেলের মা বা ছেলেটি গর্ব থাকা অবস্থায় এতেকাল করেছে বা তার স্ত্রীকে ওসিত করেছে আমার মৃত্যুর পরে আমার ছেলেটাকে যদি পারো কোরআনে কারিমের দেওয়ার চেষ্টা করবে ওই মহিলার গর্ত থেকে একজন পুত্র সন্তান হয় এই পুত্র সন্তানকে আস্তে আস্তে লালন পালন করে মাদ্রাসা পড়াইছে স্বামীর অসিহত রক্ষা করার জন্য মাও যাওয়ার সময় বলেছে বাবা আমি যদি মরে যাই আমার মৃত্যুর পরে মাঝে মাঝে যদি পারো আমার কবরটা কি করবে মা অসিহত করেছে তো ছেলে যায় এভাবে কবরে যায় সালাম তুমি আহাল কুবুর সালাম দিয়েই সুরেকার ফোড়া শুরু করে বুমের মধ্যে একবার ছেলেকে তার মা স্বপ্নে দেখা বাবা তুমি তো আমার কবরে আসো আর সালাম দিয়েই তুমি ফোড়া শুরু করো যার কারণে আল্লাহ রব্দুল আলমিন এই তেলাওয়াতের বরকথে এমন নূর অবতীর্ণ করে মধ্যে। কবর কবর নূরে নূরান্বিত হয়ে যায় তোমার পর্দার ভিতরে ঢেকে যায় যার আমি তোমার দেখতে পাই না তো মা মা কি হবে। বলেছে আগামী দিন থেকে যদি কবর দেওয়া করার জন্য আসো আগে সালাম দিবে সালাম দেওয়ার পরে একটু নিরবতা অবলম্বন করবে এক মিনিট আধা মিনিট তারপরে কিছু গিয়ে পড়বেন ছেলে ওইভাবেই পড়েছে পড়ার পরে মা পরের দিন স্বপ্নে দেখা বাবা আজকে সালাম দিয়ে যে তুমি নিরবতা অবলম্বন করেছো ওই সুযুকে আমি তোমার চেহারাটুকু দেখে নিয়েছি এজন্য জন্য কবরস্থানে যাবো দোয়া করব যে আড়াত করবো সুরেগারাত করবো তেলা আওয়াজ করবো আবাদত দশ প্রকার ইনাম গাজালি রহমতুল আর বাংল কিতাবে লিখেছেন আবাদত কয় প্রকার দশ প্রকার প্রথম নাম্বার আবাদত কি সবাই বলেন নামাজ দ্বিতীয় নাম্বার আবাদত রোজা তৃতীয় নাম্বার হজ চতুর্থ নাম্বার জাকাত পঞ্চম নাম্বার তেলাওয়াত পঞ্চম নম্বর কি এই পাঁচ নম্বর আবার পর্যন্ত আজকে বলেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ আলমিন যারা শুনত পাবেন না সেরা শুনত